আসসালামু আলাইকুম আলহামতুল্লাহামিল দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে ইবাদতের বিষয় বিশ্বের মধ্যে সাধারণত এ বাদতের ক্ষেত্রে এবং শরীয়তের পরিবাসায় বলা হয় ইসমুল্লিমাই আল্লাহ আকমারি আলব যে এমন সকল কথা এবং প্রকাশ্য প্রকাশ্য কাজ सकल कथा चाह प्रकाश हम प्रकाश्य हक जो आल्ला पसंद करेंटारत श्टर के যেমন আপনার যে মৌখিক এবাদত যেগুলো সেগুলো দৃষ্টান্ত যেমন লাহ মৌখিক এবাদতীদের প্রতি মানুষকে আহ্বান করা মৌখিক এ বাদত সির এবং সিরিকের মাধ্যম থেকে মানুষকে সতর্ক করা সেটা হচ্ছে মৌখিক এ বাদত কারণ এগুলোকে আল্লাহ জনে ভালোবাসেন এবং এগুলোর আল্লাহ সন্তুষ্ট রয়েছেন এবং এরকম ভাবে আপনার কর্মগতায় বাদত যেটা হচ্ছে অপ্রকাশ্য সেগুলো আমরা বলছি হচ্ছে অথবা তার রুহিয়তের মধ্যে হয়ে থাকুক কাসমাসবাদ মধ্যে হয়ে থাকুক আল্লাহর একত্র একত্রবাদকে বিশ্বাস করে এটা আপনার কর্মগত বাদত কিন্তু অপ্রকাশ্য এটা এরকম ভাবে হুম ভাবে এটাও আপনার অভ্যন্তরীণে বাদত যেটা অপ্রকাশ্য এবং আল্লাহ আল্লাহর সুরকে ভালোবাসা এটাও অপ্রকাশ্য বাদত আল্লাহর ভরসা করা অপ্রকাশ্য বাদত এবং আল্লাহকে ভয় করা প্রকাশ্য অপ্রকাশ্য সেটাও হম আপনার कार्यगत सालात जकत सियाम हज जेहद माता पिता सदाचरण करें এবং নিজের প্রতিবেশীর প্রতি দয়া দেখানো এগুলো হচ্ছে প্রকাশ্য বাদত্য কর্মগত তাইলে এই যে দৃষ্টান্ত গুলো আমরা দিয়েছি এখান থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে যত ধরনের বাদত হয়ে থাকুক না কেন সবগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে হম সেটা আর কারোর জন্য করা হবে যাবে না কারণ আল্লাহ একমাত্র দিচ্ছেন হম পারে না এই তহিদুলের মানেই হচ্ছে এটা হম তহিদুলের মানেই হচ্ছে যে সকল এ আল্লাহর জন্য করা এবং এটাকে তহিদুল এ বলা হয় যে সকল এ একমাত্র আল্লাহর জন্য হবে আর এই তহিদুল ইবাদ আল্লা হাজার পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাবও পাঠিয়েছেন তাদের কাছে মানুষকে তহিদের দিকে দাওয়াত দেওয়া মানুষকে আদেশ করা এবং সেদিক থেকে সতর্ক করা এই ব্যাপারে অনেকগুলো প্রমাণও রয়েছে যেমন আল্লাহ জাতির মধ্যে প্রত্যেক সম্প্রদায় নিকট রসুল পাঠিয়েছি যে তাদের এক কথা ছিল সেটা যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুদকে প্রত্যাখ্যান করবে হম আরেকটি সুরা বাকরার একুশ নম্বর আয়তে আল্লাহ বলেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله تعلمون اللهم <تصفيق> جه তোমাদের প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যেন তোমরা আল্লাহ করতে পারো যিনি তোমাদের জন্য জমিন বিছানোর সব বানিয়েছেন এবং আকাশকে তোমাদের আপনার ছাদ হিসেবে বানিয়েছেন এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং সেই পানির মাধ্যমে তোমরা তোমাদের জন্য ফল উৎপাদন করেছেন তোমাদের স্বরূপ সুতরাং তোমরা আল্লাহর সাথে কখনো শরীফ বানাতে যাবে না জেনে শুনে আল্লাহ মানুষকে ডাক দিয়েছেন যে একমাত্র যেন আল্লাহ ইবাদত করে আল্লাহর সাথে শরিক না করে তাইলে এই উদ্দেশ্য প্রতিষ্ঠা করার জন্যই হম আপনার নবীরকে পাঠনা হয়েছে এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আবাদত কবর হওয়ার শর্ত কি কি এবং এটার এই দু শর্ত একই সাথে পাওয়া যায় কোরআন মধ্যে সুর এ বাড়ার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন জাহুরিল্লা ও মহাসিন সৎকর্মশীল হুন্দর ভাবে রসগুলের নিয়ম অনুযায়ী সে কাজ করে থাকে তার আপনার যে সব সেটা আল্লাহর কাছে সে পাবে এবং তাদের কোন ভয় থাকবে না এবং তারা কখনো চিন্তিত হবে না এইখানে নিজের নিজকে মানে দেওয়ার মানে হচ্ছে আর মহাসের মানে হচ্ছে একশো দশটার পর আয়তনের মধ্যে বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عمله صالحا ولا يشرك بعباده ربه احد الله جل شان বলছেন যে রাসূল আপনি বলে দিন আমি কেবল মানুষ মাত্র তোমাদের মতে আমি একজন মানুষ তবে কি পাঠানো হয় হতে পারে না এবং ওরা এবং যেন আল্লাহর সাথে এবাদতে কাউকে শরিক না করে মানে একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে এবাদতের কিছু রক্ষণ আছে এবং সেই আল্লাহকে ভালোবাসতে হবে এমন সকল ভালোবাসার উপরে আল্লাহকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসা থাকলেই মানুষ আবাদতে আগ্রহী হয়ে ওঠে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর ভয় থাকতে হবে এবাদতের পাশাপাশি যে আল্লাহর শাস্তির ভয়ে দুনিয়া আখড়াতে আল্লাহর শাস্তির ভয়ে আবাদতটা হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে আশা করতে হবে এবাদতের পাশাপাশি যে আল্লাহর কাছে সোয়াব এবং আল্লাহর ক্ষমা এবং আল্লাহর অনুদান পাওয়ার জন্য আল্লাহর এবাদত করা তাইলে ভয় আসা ভালোবাসা এই তিনটেই হচ্ছে ইবাদতের আপনার মূল স্তম্ভ সেগুলো থাকতেই হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা যিনি আল্লাহকে সবচেয়ে তার মধ্যে কাজ কম করে সে এমনিতেই তার আনুগত্য করে ভালোবাসার ভিত্তিতে যাই হোক এবাদত করা এটা হচ্ছে মানুষের জন্য সম্মান যদি কেউ কেউ মনে করে এবাদত করা এটা সম্মান নয় কিন্তু আসলে এটা সম্মান पूर्ण भाव आल्ला अनुगत्य कर आल्लर इदात कर सत्यार अर्थे सम्मान ही हम्म जत बारनुगत्य करते तक तरह मरदा आल्लर का तेजे কিন্তু কেউ কেউ মনে করে না করতে পারে কারণ যদি কোনো মানুষ আল্লাহর গোলাম না আল্লাহ সে অন্যের গোলাম হয়ে যাবে আর অন্যের গোলাম যদি হয়ে যায় তখন এটা কখনো আপনার খুশির বিষয় থাকে না এই কারণে সম্মানের বিষয় থাকে না কারণ জিনিস রোষ্ঠা তার গোলাম হওয়া এটাই স্বাভাবিক হ্যাঁ হচ্ছে নিয়ম अवश्य गोलमी करते सठीक भावे आल्लाढ़ शाह হ্যাঁ যখনই নবীদের কথা বলেছেন তখন বুদ কথা বলেছেন যা আব্দ হিসাবে তাকে আখ্যা দিয়েছেন হ্যাঁ অনেক কী কোরআন মসজিদের অনেক জায়গা আপনি পাবেন হম যেমন একটা বিশেষ রসুল আকলামের জীবনের ঘটনা যখন আল্লাহ রসুলের কথা উল্লেখ এসেছে তখন কিন্তু আব্দে বলা হয়েছে আল্লাহর যত ইবাদত করতে পারবে হ্যাঁ সেই ব্যক্তি আল্লাহর কাছে ততই মর্যাদাশীল হবে এবং আল্লাহর বান্দাদের কাছে মর্যাদাশীল হবে আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না সে আসলে বস্তুত শয়তানের ইবাদত করে दुटेार एक आल्ला इबादत नले शयान इबादत जे भी ते आल्ला इबादत करते चायना मन मत चलते चाय तर इलाह जन हम्म से आह बन शयान के আল্লা আল্লাহ ছাড়া তাকে সে ইলাহ বানিয়ে নিয়েছে এই কথাটা সুস্পষ্টভাবে আমরা কোরআন মসজিদের মধ্যে পেয়ে যাই সুরেন একশো সতেরো থেকে একশো উনিশ নম্বর আয়তের মধ্যে যেটা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলেন যে যারা কাফের আল্লাহর বাদত করে না তাদেরকে বলা হয়েছে তারা আল্লাহকে বাদ দিয়ে হ্যাঁ আপনার মেয়েদেরকে ডাকে এখানে ইনাস বলতে মানে তাদের মূর্তিগুলো মূর্তিগুলোর অধিকাংশ না হচ্ছে মেয়েলিনা হম সুতরাং এগুলো আবাদত করে তাদের মধ্যে কেউ ফেরস্তাদের করতো সেটাও আছে এবং আল্লাহ করে আলুদি কেন আল্লাহ বলেন যে সে বলেছিল যে আমি আপনার বন্ধাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট পরিমানের কিছু কামে গোলাম বানিয়ে ছাড়ব এবং ওলা উদ আমি তাদেরকে বদপ্রষ্ট করবো শোনাবো আম এবং তাদেরকে আমি যেন আপনার পশুর কান কাঠে আপনার ছেড়ে দেয় বলে আমরা কল্লা এবং তাদেরকে আমি আদেশ করব যেন আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসে আল্লাহ বলেন্লাহ বলেন যে ব্যক্তি সুতরাং একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো এমন হতে পারে না যে সে তার স্রষ্টার ইবাদতকে বাদ দিয়ে সে একজন আপনার বিতাড়িত শানের ইবাদত করবে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এই কারণে इबाद करा करो द्वारा प्रथम नम्बर विर्गत अबादत अप्रकाश्यबादात मे सब भलोबास मध्य सड़ी है बसि भय सी आशार मध्य सड़ी बेसिव भरोसार मध्य सड़ी बसि এবং সাহায্য চাওয়ার মধ্যে শিরিক হয় এবং আশ্রয় চাওয়ার মধ্যে শিরিক হয় মানথের মধ্যে শিরিক হয় এবং জবাইয়ের মধ্যে শিরিক হয় দোয়াফের মধ্যে শিরিক হয় এগুলো আস্তে আস্তে বিস্তারিত ইনশাল আমরা এবং আল্লাহ হজুল্লাহানুর গোলাম হওয়ার তফিক দান করুন এবাদত বুঝবো আবাদত কাকে বলে এবং এই আবাদতটা একমাত্র আল্লাহর জন্য করব আর কারোর জন্য করব না আল্লাহর জন্য না করলে এবাদত করা হবে আপনার শায়তানের और इटा कख बुद्धिमान कखो हाँ दाबी होते से आपनर शयतानत करें स्रष्टार बदात के बाद दिए आल्लाजान के सठीक बुजदान कर उसल्लाहम्मदीज